বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে বর্ণিত ব্যবস্থাপনা সমূহ এর দু চারটি দিক নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ শুধুমাত্র কিছু বাক্য বা কিছু শব্দের সমষ্ঠি নয় অন্যন ধর্মগ্রন্থের মতো কিছু কল্পিত কাহিনী কিছু হয়তো বাস্তব কাহিনী কিছু রহস্যময় শব্দের গ্রন্থি ইত্যাদি নিয়েই যেন সেগুলো আবর্তিত হচ্ছে বারবার যেন অনেক অসংলগ্ন কথা রিপিটেশন হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সত্য শিক্ষিত নামধারে অনেক লোকেরাও তাকে প্রত্যাখ্যান তো করেনি বরঞ্চ বহুভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করে সেটাকে তোমাদের কাছে যাতে তোমরা বুঝতে পারো যে তোমার কাছে তুমি মানুষকে ভয় দেখাতে পারো মানুষকে সাবধান করতে পারো আর কোরআন কোনো রহস্যময়তা নাই কোন অস্পষ্ট নাই হ্যাঁ পার্থক্য আছে ধারাবাহিকতা আছে যেরকম বাক্য আয়াতের কথা আখলাকের কথা, কথা, কথা, কথা ইমানের ইত্যাদি বেশি বেশি আনা হয়েছে কেননা সেটা ছিল সূচনা লগ্ন কিন্তু মদিনায় যাওয়ার পরেই রাষ্ট্র গঠন সমাজ গঠন সকল কিছুতেই হেদায়াত কোরআন বলেনি কোরআন কোনো মাস নয় যে মাস শুধু খেলাম কোরআনের মধ্যে কাটা নেই কোরআনের স্পষ্ট দাবি এখানে তোমরা কোরআনের কিছু কিছু মানবে কিছু কিছু মানবে না কুফুরি করবে তোমাদের জন্য পৃথিবীতেও জিল্লতি ভয়ঙ্কর যেটুকু সুস্বাদু লাগে ওই পর্যন্ত তারা খাবে আর মনে করবে তারা কোরআন মানছে অদ্ভুত বুজুর্গী অদ্ভুত পরেজকারী আমি বিনয়ের সাথে বলবো কোরআনের সাথে এ ধরনের ধ্যান ধারণা পোষণ করা আদৌ ঠিক নয় আদৌ সেটা কোরআনের মর্যাদা রক্ষার অনুকূলে নয় কেউ টুপি মাথায় দেয় করছেন কেউ টুপি ছাড়া করছেন কেউ বিদ্রোহ করে করছেন কেউ ব্যঙ্গ করে এগুলা করছেন বিভিন্ন করছেন ভাইও কিন্তু এটা আদৌ ঠিক নয় কোরআন যেমন আকিদার জন্য হেদায়েত কোরআন যেমন এবাদতের জন্য হেদায়ত কোরআন যেরকম আমল আখলাকের জন্য হেদায়ত কোরআন সেরকম মানুষের জীবনের ব্যবস্থাপনার জন্য হেদায়ত এইটুকু বাদ দেওয়া মানে আল্লাহ কিছুতেই। আপনি আল্লাহ কোরআনকে হেদায়ত করে মানবেন ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আরেকজনকে গিয়ে খুঁজবেন সমাজনীতির ক্ষেত্রে আরেকজনকে খুঁজবেন তারপর বিচার ব্যবস্থার ক্ষেত্রে আরেকজনকে খুঁজবেন এটা কোরআনের সাথে আপনার আদব রক্ষা হলো না সুস্পষ্ট বেয়া দিবী হলো আপনার মাথায় যত বড় পাগড়ি থাক আপনার দাড়ি লম্বাই থাক মা আল্লাহ ভালো কথা আমল করেছেন খুবই ভালো কথা কিন্তু আপনি ব্যবস্থাপনাগুলো আল্লাহর কালামের বৃহত্তর অংশ অস্বীকার করে করল কাফের স্বীকার করার পরে যদি আপনি কোথায় করেন কাফেল যদি করেন তাহলে কোরআনের দৃষ্টি অনুযায়ী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার এখানে পদ দেখাবে সক্রেটিস এখানে আপনার পদ দেখাবে আস্টটল আপনার এখানে পদ দেখাবেকাস আপনার এখানে পদ দেখাবে অর্থনীতির পদ দেখাবে আপনাকে কার্ল অর্থনীতির পদ দেখাবে আপনাকে আপনাকে অর্থনীতি ব্যবস্থা ইত্যাদি আপনাকে মহাসেতং এখানে আপনাকে পদ দেখাবে ল্যালিন স্ট্যালিনরা তাহলে এই জায়গায় আল্লাহকে আপনি কোন জায়গায় রেখেছেন আল্লাহর এই কালামটা যে পরিপূর্ণ এই সকল বিধি ব্যবস্থায় সেটা আপনি কোন জায়গায় রাখলেন আপনার বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে চলবে রোমান করে এবং আপনি এই জায়গায় যে টুপি মাথায় নামাজ পড়ে এসে বসলেন এই বসলেন আপনি এই কোরআনের সাথে কোন আচরণটা করলেন কোরআনকে অ্যাভয়েড করে কোরআনকে বাদ দিয়ে আপনি যখন রোমান কোড এবং ব্রিটিশ কোড অনুযায়ী বিচার কার্য পরিচালনা করছেন তখন আপনি আপনাকে প্রশ্ন করুন যে আপনার অবস্থানটা কোন জায়গায় রয়েছে সম্মানিত বুঝতে আমি বলবো না যে সিস্টেম ভেঙে দেওয়া যাবে একদিন সিস্টেম উলটিয়ে দেওয়া যাবে এমন কথা নেই সিস্টেম চেঞ্জ করতে গেলে বোঝাতে হবে বলতে হবে দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং কম্পারিটিভ স্টাডি করে তাদেরকে বুঝাতে হবে আপনাদের ওই রোমান কোড আপনাদের ওই ব্রিটিশ কোড যেগুলা আছে যেগুলা মানুষের সর্বনাশ হতে চলেছে যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী চলেছে আপনারা কি নিজেরা বুঝতে পারছেন না আপনারা কি কোরআনের কাছে ফিরে আসবেন না আসুন কোরআন কারো জন্যই কোনো অবকাশ দেয় নাই আসুন আমাদের সিস্টেম গুলা একটু দেখি আমি দ্রুতগতিতে আমাদের একটু অর্থনৈতিক সিস্টেমটাতে আসি বিশ্বে দুই প্রকার ব্যবস্থাপনা রয়েছে এখানে একটি হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আরেকটি হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ওটার মধ্যে সুদ ভিত্তিক মধ্যে ধনী ধনী হতে থাকবে ধনের পাহাড় ঘটবে মানুষের সম্পদ চুষবে চতুর মানুষ যারা তারা সাধারণ মানুষগুলাকে তাদের শ্রমিক হিসেবে খাটাবে শ্রমিকরা তাদের তেমন কোনো অধিকার পাবে না তারা উপরের দিকে উঠে আসতে পারবে না ধনার জড়া ধনের কুবের হবে সস্তা শ্রম নেবে মানুষ কিছুই পাবে না এই হলো এক ব্যবস্থাপনা আরেক ব্যবস্থাপনা হল শ্রমিকরা হচ্ছে না সেখানে ক্লাস ওয়ার মাধ্যমে বুর্জুয়া শ্রেণীর আর উপরস্ত শ্রেণীকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র এই দুর্বলের সর্বহারা রাজত্ব কায়েম করতে হবে এই আরেক থিউরির উপর আপনাকে এই থিউরির মূল যেটা কারমার্কেন সেই অর্থ ব্যবস্থা আরেক দিকে চালু করার চেষ্টা হল চীনে এবং রাশিয়ায় সত্তর বছরের মাথায় রাশিয়ার পাঁচ শ্রেণী হয়ে গেল সেটা হলো যারা উপরের যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা তারপরে হলো পলিটবোর সদস্য তারপরে হলো বৈজ্ঞানিক শ্রেণী দক্ষ শ্রমিক অদক্ষ শ্রেণীক বিভিন্ন ব্যক্তিগত ভাবে অবসা বাণিজ্য করার অধিকার কেড়ে নেওয়া হলো যে সাম্যবাদী যে কমিউনিজম বা সোশ্যালিজম প্রতিষ্ঠা করার মূল কারণ তিনটি একটি হলো তারা গডকে স্রষ্টাকে অস্বীকার করেছে যে ওই মাস্ট কম্পিউটার and this is abc of all materialism and especially of marxism religion is the opium of man dharma holo manusher joner aphimer moto gajar moto manush shetake bud hoye pore thake ishchori chinta sroshtar chinta eta holo beokuper ekta projection of man jeta manusher samne shudhumatro sinemar pordar moto beshe oshe সেটা তারা বুঝতে পারেনি তৃতীয় ব্যাপারটা হলো মানুষ কোনদিন সমান করা সম্ভব নয় এক হবে না এক মাপে আনা সম্ভব নয় বাড়া মানুষকে আমি ধনীদের কাছ থেকে নেওয়া হবে গরিবের মধ্যে বন্টন করা হবে এই ব্যবস্থাপনার মাধ্যমে তোমরা উৎপাদন যা করবে সেখান থেকে বিভিন্নভাবে দান খরাত করো রাষ্ট্রের কষে দিয়ে রাষ্ট্রের একটা ভারসাম্য রক্ষা করো যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর कथाजर इतिब क्रम विकास आज रत आठ सम्प्रचार सकाल साढ़े छंग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 a muslim that they should spread the message of peace for the world dekho dr jankider itihash poroborti anushthan <tongue> we must combat religion and this is abc of all materialism and especially our marxism religion is the opium of man dharma holo manusher jon apimer moto gajar moto manush shetake bud hoye pore thake ishshori chinta srostrar chinta eta holo beokuper ekta projection of man jeta manusher samne shudhumatro sinemar pordar moto beshe oshe uthe শত্রুতার সৃষ্টি করেছে। বন্ধুত্বের সৃষ্টি করে নাই দরিদ্র এবং মিলের মালিক এবং সেটা তারা বুঝতে পারেনি তৃতীয় ব্যাপারটা হলো মানুষ কোনো দিন সমান করা সম্ভব নয় এক হবে না এক মাপে আনা সম্ভব নয় বাড়া মানুষকে আমি বড় করেছে ছোট করেছি তাদের বুদ্ধি এক নয় তাদের মেধা এক নয় শরীরের শক্তি এক নয় সুতরাং তারা তাদের মেধা যোগ্যতা শক্তির পার্থক্য থাকবে রক্ষা করতে হবে। আলা কাছ থেকে নেওয়া হবে গরিবের মধ্যে বন্টন করা হবে এই ব্যবস্থাপনার মাধ্যমে তোমরা উৎপাদন যা করবে সেখান থেকে বিভিন্নভাবে দান খরাত করো রাষ্ট্রে কষে দিয়ে রাষ্ট্রের একটা ভারসাম্য রক্ষা করো সে সত্তর বছরের মাথায় এই অসঙ্গিক কল্পনা প্রসৃতবিহীন একটা সমাজ ব্যবসা করল কিন্তু নয় সারা পৃথিবীর দরিদ্র রাষ্ট্র এলাকা বিভিন্ন ভাবে তারা পদানত করে রেখেছে ইসলাম বলেছে মানুষের মালিকানা থাকবে মানুষ মিল ফ্যাক্টরিতে কাজ করবে মানুষের মালিকানা না থাকলে মানুষ কাজের উৎসাহ হারিয়ে ফেলবে যেরকম রাশিয়া হয়ে গেছিল একদিকে একটা সুন্দর ইকোনমিক ব্যালেন্স যেটা ইসলাম করেছে আবার সাথে সাথে সুদ হারাম করে দিয়েছে সুদের এই আইডল মানি এই সুদের মানি যেন কোন ধরনের কোন এক শ্রেণী সুদের নামে টাকা পয়সা জড়ো করে আমরা এই পৃষ্ঠে ঘোষণা করে দিচ্ছি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সুদ হারাম সুদ গুণার কাজ সুদে মাল বাড়ায় না ব্যক্তির মাল সামান্য কিছু বাড়লেও সমগ্র বিশ্বকে দাসে পরিণত করে সুদের ফাঁস গলায় পড়িয়ে দেয় আমাদের মতো তৃতীয় গিয়েছে অধিকাংশ মানুষ যারা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়েছে সুদ নিয়েছে অধিকাংশ ফকির হয়ে গেছে তাদের বাড়ি ঘর গড়ি ঘোড়া সব তারা যা কিছু ছিল সর্বস্ব তারা হারিয়ে ফেলেছে এখন ইংরেজি পত্রিকা দেখা যাচ্ছে যেটা মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র দরিদ্র করেছে অপরাধ করলে কোন বিচার করতে হবে তুমিও মানুষ আমিও মানুষ তুমি বিচার ব্যবস্থা দেওয়ার কে একটা কমন টক আন্তর্জাতিক বিশ্বের কাছে আমার অত্যন্ত বিনিময়ের সাথে উইথ ফুল রেসপেক্ট টু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি কোনো বিচার দেন সেটাই বিচার আমি চুরি করলো আমার কি বিচার হবে একজন জেনা করলো তার কি বিচার হবে একজন ডাকাতি করলো তার কি বিচার হবে একজন একজনকে মারলো তার কি বিচার হবে একজন মানুষ একজন মানুষকে কি বিচার দেবে বলছে আমরা গণতান্ত্রিক ধারায় আছি আমরা মানুষের মনুষ্য দিচ্ছি আমরা আমরা মানুষের মানুষের হক দিচ্ছি অধিকার কত কথা কিন্তু আমি বলবো মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম বাদ দিয়ে বিচার ব্যবস্থা নিজেদের হাতে রেখেছে তখন মানুষ মানুষের লট বনে গেছে কোর্টে যখন কোনো মামলা দায়ের করা হয় তখন সেখানে মাই লট বলে মাথা নত করেই ফাইলটা সাবমিট করা হয় মানুষ বলে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অনেক বিচারপতিদের অনেক সম্মান ইসলামও সম্মান দিয়েছে আল্লাহর বিধি বিধান অনুযায়ী তারা যদি বিচার করেন দুনিয়াতেও সম্মানিত আখারে তো সম্মানিত ভুল হলেও তারা একটা আজরা পাবেন শুদ্ধ হলে তারা দুইটা আজরা পাবেন কিন্তু আল্লাহর কালাম অ্যাভয়েড করে গে। তারপরে যদি তারা কোন বিচার করে বসেন আমি শুধু সম্মানের সাথে দৃষ্টি আকর্ষণ করবো আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্পষ্ট কোরআন আয়াত আপনি কেন এই আয়তের দিকে যাচ্ছেন না স্পষ্ট কোরআন এমন উৎস্প শব্দ এমন স্পষ্ট বাক্য এমন স্বাভাবিক আয়াত যেটার কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই খালি অনুবাদটা একটু দেখে নিলেই হয় বলছে না এটা হতে পারে না কত মানুষ চুরি করে হাত কেটে দিলে কেমন হবে কি সমাচার নানান কথা। হ্যাঁ। হবে পৃথিবীতে আপনারা রাষ্ট্র শাসনের যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করে রেখেছেন সেখানে শত শত মানুষ দৈনিক চুরি করবে আর আপনার শত শত মানুষের হাত কাটবেন এটাই স্বাভাবিক কিন্তু ইসলাম যে পরিবেশ সৃষ্টি করে ইসলাম সমাজের জন্য যে বিধ বিধি ব্যবস্থা নিরাপত্তার সৃষ্টি করে বছরে একটা আল্লাহ কালাম অনুযায়ী চুরি করলে হাত কেটে দিতে হবে সেই বিধিবিধান বিধান করার কারণে সৌদি আরবে বছরে কয়শো হাত কাটা পরে মোটেও না চুরিও না ডাকাতিও না ডাকাতির বিধি ব্যবস্থা ইসলাম দিয়ে দিয়েছে তোমাদের ফসাদ বলে যে পরিমাণ ডাকাতি হয় যে পরিমান রাহাজানি হয় যে পরিমান সন্ত্রাসী কর্মকান্ড সারা পৃথিবীতে হয় তাহলে মানুষ তো শুধু হাত পা কাটাই হয়ে যাবে শেষ হয়ে যাবে নিজেদের ব্যবস্থাপনা যেহেতু আল্লাহ বলেছেন যে কোথাও চুরি ডাকাতে রাহা যায় ধর্ষণে কোনো ভয় করবে না আদি আপনি হাতেম বলেছেন যে আমি তো এটা স্বয়ং প্রত্যক্ষ করেছি আল্লাহ নবীর কাছে এটা শুনেছিলাম আপনারা কই সারা মিনিটে মিনিটে সারা উন্নত দেশ রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে বিচার বিভিন্ন কয়টা বিচার করবে সেখানে সাক্ষী প্রমাণ নানান কিছু করতে করতে যে ব্যক্তির কোনো শাস্তি হওয়ার কথাই ছিল না সে হাজতি খাইটা পায় ১০ বিশ বছর বিচারের আগেই তার মৃত্যু শেষে পটল তুলে এটা কি কোনো ব্যবস্থাপনা আমি অত্যন্ত বিনয়ের সাথে সারা পৃথিবীর মুসলমানের দৃষ্টি আকর্ষণ করছি যে রাজনৈতিক ব্যবস্থাপনা এবং কয়েকটা ব্যবস্থাপনার মাধ্যমে একটা রাষ্ট্র চলে সেটি হলো আপনার বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ আইন বিভাগের যদি দুর্বলতা থাকে বিভাগ সেখানে দুর্বল হয়ে পড়ে আর এই দুই বিভাগ দুর্বল হয়ে পড়লে বিচার বিভাগের সাধ্য নাই যে দেশে তারা মামলা কোনোদিন শেষ করতে পারে সকল জায়গায় শুধু মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ যারা কিছুই থাকতে পারে না আল্লাহ নবীর যুগে কয়টা মামলা পেন্ডিং ছিল আপনার তো ইসলামের বিরুদ্ধে মধ্য যুগেও কায়দা বলে ক্ষোভ খুবই কটাক্ষ করেন মধ্যযুগে বিচার ব্যবস্থা মধ্যযুগীয় কায়দা আপনারা যে সভ্য যুগে আছেন সেই সভ্য যুগকে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার মতো একটা সামান্য আয়তনের একটা ভূখণ্ডে দশ লক্ষ মামলা পেন্ডিং কেন যে ব্যবস্থাপনাটা আপনারা ধরেছেন সেই ব্যবস্থাপনা করলো ছেলেকে মেয়েকে অবিবাহিত হলে একশো দোড়া করে মেরে দাও কোরআনের কথা এই কোরআনের ফাইসলা কোরআনের ব্যবস্থাপনা বিচার বিভাগের আপনারা এদিকে আসতে পারছেন না অত্যন্ত অত্যন্ত মনাজের পাগল ওইটা যদি অবিবাহিত অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশো দৌড়া মারতে হবে এটা কোরআনের বিধিবিধান। বলবেন যে যে পরিমাণ জেনা হয় সারা পৃথিবীতে তাকে দৈনিক কয় মানুষের গিয়ে দৌড়া মারব আশ্চর্য ব্যাপার তারপরে লাগবে কেন এত অ্যাটর্নি লাগবে কেন সরকার থাকে বিচার বিভাগ বিচার বিভাগ থাকে সরকারের সাথে তার সাথে নিজেদের আবার কিছু থাকে অপরাধী একজন ধরে নেয়াশা বছরের পর বছর চলছে ট্রায়াল আর ট্রায়াল চলছে কোনো মানুষের সিস্টেম আপনারা অভিচাদ হতে পারেন ভদ্র হতে পারেন কিন্তু লাগে না আর অপরাধ কম থাকলে সেখানে দোষীকে শাস্তি দেওয়া অত জটিল হয় না বলবে যে এই পাথর মারা বড়ই বড় বড় বড়ই বড় নিয়ম খুবই এক বারবারই সিস্টেম এটা হয়ে গেল আইন আপনাদের উপর চালিয়ে দিলেন স্রষ্টা হয়ে আর আমার নবী হয়ে আপনাদের উপর বর্বরতার আইন চালালেন আর আপনারা মানুষ হয়ে সামান্য বিদ্যা সামান্য বুদ্ধি নিয়ে আপনাদের ভিতরে অনেক আত্মস্বার্থ বুদ্ধি মানুষের থাকবে এই সকল নিয়ে আপনার সাথে আরো বেশি সমস্যা নিয়ে সারা পৃথিবী জর্জরিত হয়ে পড়েছে ইফটিজিং যাচ্ছে না ইফটিজিং মানে হলো হাওয়া হাওয়া ইফটিজিং মানে হলো বিব্রত করা অর্থাৎ নারীদেরকে বিব্রত করা সারা পৃথিবীতে ইফটিজিং বা নারী হয়রানি এতটাই বেড়ে গেছে যে সেটাকে কোনোভাবে আমি ইনশাল পরবর্তীতে ব্যবস্থাপনার উপর আর দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য অন্যদিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ সেই বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ও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 একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান ডোনে জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন এবং জাকাত্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি টু পাউন্ড অ্যাকাউন্ট